কেরাম আপনারা অনেকেই জেনে থাকবেন আজ দিন যাবৎ বিভিন্ন প্রোগ্রামে ধারাবাহিকভাবে সুগাতুলফা তেহার তসিপ থেকে আলোচনা চলছে তোমাকে দুশো কয়েকদিনে সুরত উল্ ফাতেহার কয়েকটা নামে বিগত কয়েক দিনে সুরাত উল ফাতেহার कैकटा नाम अर्थ एवं सम्पर्क आलोचना समस्त नाम आर मध्य एकट नाम आसातुल कुर असातुल कुर अर्थ हल कुरानर फाउंडेशन कुरान बित्ती कुरान बुनियाद ए सुरा के ए नाम नामकरण ए सुरार भरे अल्लाह पवित्र कुरान तीसपाड़ा कुरान समस्त मूल कथा दिए विल्डिंग फाउंडेशन जेम भाव पूर्ण विल्डिंग मूल भ এমনিভাবে সুরাতুল ফাতেহায় সমস্ত কোরআনের মূল কথা বলে দেওয়া হয়েছে এজন্য আল্লাহরুল আলমিন এ সুরাকে আসাসুল কোরআন নামে কোরআনের ফাউন্ডেশন নামে নামকরণ করেছেন আমাদের বুঝার বেকার কোরআনের সমস্ত মূল কথা এই সুরার ভিতরে কিভাবে বলে দেওয়া पवित्र पुराण प्राय साढ़े छह हजार आयात मध्य पांच शत आयात आल्ला विधि विधान दिए आईन कानून नियम नीति करणीय वर्जन्य हालाल हराम जाएज ना जाज वैध अब एर नीतिमाल वर्णना कर प्रे छयार आया मदे विधि विधान आज पांच शये छह सन्धे कथागुली बुझार के मन रखा दरकार कुरानर मूल दुट्च विषय একটা হল বিধান আর একটা হল নসিহত বিধান তাকে বলে আর নসিহত তাকে বলে বিধান হল হালাল হারামের নাম কোন হালাল কোন হারাম কোনটা করতে হবে কোনটা চারটে হবে কোন কাজ করলে সব হবে কোন কাজ করলে গুণা হবে এর বিবরণের নাম বিধান আর নসিহত হল আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার পাওয়া যাবে আর আল্লাহর বিধান লঙ্ঘন করলে কি শাস্তি হবে এর বিবরণের নাম হল নসিহত বিধান হল কোন কাজ করতে হবে আর কোন কাজ ছাড়তে হবে তার বিবরণের নাম আর নসিহত হল বিধান পালন করার পুরস্কার কি আর বিধান লঙ্ঘন করার শাস্তি কি এর বিবরণের নাম নসিহত যেমন একটা উদাহরণ বুঝেন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন নাতি মোসাল তোমরা নামাজ কায়েম একায়েতে বলেছেন আলাল ইন্ না কিতাব নিশ্চয় নির্ধারিত সময়ে নামাজ কায়েম করা মুমিনের জন্য ফরজ করা হইল এই আয়াতে নসিহত করা হইল না বিধান দেওয়া হইল বিধান দেওয়া হইল নামাজ করা খরচ করতে হবে এই আয়াতের বিষয়বস্তু নসিহত না বিধান বিধান কিন্তু অন্য আয়াতুল আল আমিন বলেন জান্নাতিরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে ইয়া শাহ আলু আনিল মুজরিমিন মা সালাকুমফি মুসাল্লিন জান্নাতিরা জান্নাত জাহান্নামিদের জিজ্ঞেস করবে তোমরা কোন কারণে জাহান্নামি হল তারা বলবে লামনা কুমিনাল মুসাল্লিন দুনিয়াতে আমরা নামাজিদের নামাদ ইদের দলভুক্ত না হওয়াটা আমাদের জাহান্নামি হওয়ার অন্যতম কারণ এতে আল্লাহ বলে দিলেন নামাজ ছেড়ে দিলে জান্নাতে যেতে হবে এখানে কোন বিবরণ বিধান না নসিহক হদিস শরীফের রাসুল করিম সাল্লিস্লাম বলেন নামাজ ইদেরকে যে নামাজ আদায় করল এই নামাজটাকেই সকালে দেহেস্টের চাবি হিসাবে দেওয়া হবে এটা কি বিদান না নসিহক কোন কাজ করতে হবে আর কোন কাজ ছাড়তে হবে এর বিবরণের নাম হইল বিধান আর বিধান পালন করার পুরস্কার কি আর লঙ্ঘন করার শাস্তি কি এর বিবরণের নাম হইল ওয়াজ নসিহত উপদেশ সমস্ত কোরআন প্রায় সাড়ে ছয় হাজার আয়াতে আল্লাহ এই দুইটা বিষয়ে আলোচনা এর বাইরে আর কোন আলোচনা নাই এই দুইটা বিষয়ে আল্লাহ সুরাতুল ফাতেহার ভিতরে আলোচনা করে তাহলে সুরাতুল ফাতেহা তিস্পা কোরআনের কি হইল ফাউন্ডেশন এই জন্য আল্লাহ টক্টর্বুলা আলমিন সুরাতুল ফাতেহাকে আসাসুল কুরান নামে নামকরণ তারপর আল্লাহ তিসপারা কোরানে যত নসিহত করেছেন কি পরিমাণ আয়াতে নসিহত আছে আর কি পরিমাণ আয়াতে বিধান আছে এটা আপনাদের মনে রাখার মতো বেমা মাত্র পাঁচশত আয়াতে আছে বিধান আর ছয় হাজার আয়াতে আছে নসিহত বিধানের আয়াত বেশি না নসিহতের আয়াত বেশি নসিহতের আয়াত বেশি সমস্ত কোরআনের তেরো বাঘের বারো বাঘ নসিহ আর একবার হল বিধান এর কারণ কি তার কারণ হল যে পরিমাণ বিধান দিলে বন্দা পালন করার ক্ষমতা রাখে আল্লাহ সেই পরিমাণ বিধান দিছে এর বেশি বিধান দিলে বন্দাটা পালন করার ক্ষমতা রাখে না এজন্য আল্লাহ বলেন লা বলেন্লাহ আল্লাহ বনার সাহায্যের বাইরে কোন বিধান দেন না যে বিধান পালন করার সাহায্য আছে তার সেই বিধান দেন যে বিধান পালন করার সাহায্য নাই সেই বিধান দেন না উদাহরণস্বরূপ ধরুন আমরা প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর কোন না কোন নিয়াম অনবরত কন্টিনিউ বুক করতে শিখি না প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহর কুটুমিয়াম বুক করতেছি এর একটা উদাহরণ বাতাস মুহূর্তে মুহূর্তে আল্লাহর বাতাস নাচ দিয়ে টান আর সারপেসি ব্যবহার করতেছি এর মাধ্যমে আমি জীবিত থাকতেছি তাহলে বিবেক যদি নষ্ট না হইয়া থাকে বিবেক যদি সুস্থ থাকে তাহলে আমার বিবেক বলে প্রতি সেকেন্ডে একবার আলহামদুলিল্লাহ বলা দরকার একটা শ্বাস টানলাম আলহামদুলিল্লাহ বলা দরকার শ্বাস সারলাম আলহামদুলিল্লাহ বলা দরকার যার সৃষ্টি বাতাস টেনে বেঁচে আসি তারা ধন্যবাদ দেওয়া উচিত নয় যে কোন মানুষে আপনাকে সামান্য একটু উপকার করলে আপনার তাকে ট্যাঙ্কু দিতে পারেন বাতাস সেকেন্ডে সেকেন্ডে কি আমরা কি করছি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহকে একবার ধন্যবাদ দেই দেই আল্লাহ ইচ্ছা করলে এই বিধান দিতে পারতেন একবার নিঃশ্বাস টানলে আমার একবার আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে আর একবার নিঃশ্বাস টানলে আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে আর একবার নিঃশ্বাস টানলে আমার আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে এই বিধান আল্লাহ দিতে পারতেন কিন্তু এই বিধান দিলে আমাদের জীবন যাত্রা অচল হয়ে রে আমাদের সংসারে কোন কাজকর্ম আর কথাবার্তা বলা সম্ভব হইত না এই বিধান পালনটা আমাদের সাহ্যের ভিতরে হইত না বাইরে হইত এই জন্য উচিত ছিল এমন বিধান দেওয়া তারপরও আল্লাহ দয়া করে এই বিধান আমাদের না দিয়ে রেহাই দিয়েছে এই জন্যই আল্লাহর অলিগণ তামিল বুদুর্গগণের কাছে যারা নিজেকে হাঁটিয়ে আল্লাহর বান্দা বানাবার জন্য ট্রেনিং গ্রহণ করে প্রশিক্ষণ গ্রহণ করে তাদেরকে এক পর্যায়ে আল্লাহরিগণ কামেল পীরগণ একটা এই জিক্রে পাশ আন্ন বলা হয় এর মর্ম হল আমি প্রতিটি নিঃশ্বাস তারা সময় ধ্যান করব আল্লাহ আর ছাড়ার সময় ধ্যান করব হু সাস্তান আমি নাক দিয়ে আল্লাহ বলি স্বাস্থ্যে আমি না এর দ্বারা হু বলি এর দ্বারা চব্বিশ ঘন্টায় যত লক্ষ বার নিঃশ্বাসটা না হইল তত লক্ষ কোটিবার আল্লাহ জিকির করা আল্লাহ পাকব্বুল আলমী নিচ্ছা করলে এই বিধানটা আমাদের উপর ফরজ করতে পারতেন ফরজ করলে সেটা অযৌক্তিক হইত না যুক্তি যুক্তি যুক্তিসংগত হইত তারপর আল্লাহ এমন করা বিধান দেননি কেন আমাদের আমাদের অন্য কাজে বেঘাত হবে আমাদের দয়া করেছেন দয়া করে সম্মত যুক্তি সম্মত বিধান দেওয়ার থেকে আমাদেরকে আল্লাহ রেহাই দান করেছেন তাই আল্লাহুল আলমীর পাশ্বত আয়াতে আমাদের জন্য কি পরিমাণ বিধান দিয়েছেন যে পরিমাণ বিধান ফালনের সে যে পরিমাণ বিধান পালনের সাহায্য আছে যে পরিমাণ সাহায্য আছে সেই বিধান দিয়েছেন পাঁচশো আয়াত কিন্তু নসিহতের আয়াত এর ছেয়ে বারো গুণ বেশি কেন বিধানের আয়াত এক গুণ আর নসিহতের আয়াত বারো গুণ বেশি এর কারণ হল মানুষের স্বভাব এবং এদেরকে আল্লাহর বিধান শোনাইয়া দিলেই বিধান পালন করতে চায় আর জুরে আল্লাহর বিধান পালন করাইয়া দিলে সেটা আল্লাহর কাছে কব হয় না তাহলে বিধান পালনের ব্যবস্থা কি হবে সোনাইয়া দিলে পালন করে না আর জুরে পালন করাইয়া দিলে সেটা আল্লাহর কাছে কব হয় না এক ব্যক্তি রাদী নয় আপনি যদি তারে রাতের থেকে খানাফিনা জুরে বন্ধ করিয়া দেন সারাদিন খানা ফিনার থেকে বারণ করে রাখে। আর সন্ধ্যার সময় তারা খাইতে দেন রুদাদারও সারাদিন খানা ফিনা করল না এই যুক্তটাও সারাদিন খানা ফিনা করল রুদাদার যেমন খানা ফিনে না করে আল্লাহর কাছে সব এই যুক্তটাও খানা পিনা না করে আল্লাহর কাছে সব পাবে কেন এটা করে না এটা জুড়ে করছে যদি কাউকে আপনি আল্লাহ বিধান পালন করে আসেনা সে আল্লাহর কাছে কোন পুরস্কার পাবে তখন তো উভয় সংকট বিধান শোনাইয়া দিলে নিজের ইচ্ছায় পালন করে না আর জুড়ে ভারণ করাই দিলে সেটা আল্লার কাছে কবুল হয় না সুতরাং মানুষ আল্লাহর বিধান পালনের ব্যবস্থা কি এক বিকল্প ব্যবস্থা হিসাবে আল্লাহ ছয় হাজার আয়াতে শুধু নসিহত করেছেন বিধান পালন করলে জান্নাতে যাবে লঙ্ঘন করলে জাহার নামে যাবে তখন জাহার নামের ভয়ে আর তান্নাতের আশায় মানুষ নিজের আগ্রহের সাথে আল্লাহর বিধান পালন করে। এই জন্য মুহাসির এক রাম লেখেছেন ওয়াজ নসিহত করা শোনাও খরচ কেন আল্লাহর বিধান পালন করা খরচ বিধান পালনের বিকল্প কোনো ভাব নাই ওয়াজ নসিহত ওয়াজ নসিহত যার অন্তরে ঢুকে একমাত্র সেই ব্যক্তি আল্লাহর বিধান পালন করতে পারে ওয়াজ নসিহত যার অন্তরে ঢুকে সে আল্লাহর বিধান পালন করতে পারে না এই জন্য ওয়াজ নসিহত করা ও তবে ফর্জেকে ভায়া একজন আলেম ওয়াজ করলে অন্য পক্ষ থেকে আদায় হয়ে যায় কিন্তু ওয়াজ শোনা ফর্জাকে ভায়া নয় ওয়াজ শোনা একজনে ওয়াজ যে ওয়াজ শুনল তার অন্তরে আল্লাহ ভয় না ওয়ার্শোনাটা একজনে শুনলে অন্যজনের আদায় হয়ে যায় না সবাইকে শুনতে হবে এই জন্য একজন ওয়াজ করে আর সবাই মনোযোগ দিয়ে এই একজন ওয়াস করলে অন্য আলেমের পক্ষ থেকে হয় একজন ওয়াজ শুনলে অন্যদের পক্ষ থেকে হয় না এই জন্য পুরুষের জন্য যেমন করত মেয়ে জন্য ওয়ার্শোনা করত আমি লক্ষ্য করেছি আজকের এই ওয়াদ না পিলে কিছু মা বোনও এসেছেন ও আর্শনার জন্য তাই আমি এই কথা প্রসঙ্গে আমার মূল আলোচনা থেকে একটু দূরে গিয়ে মা বোনদের সম্পর্কে দুটি কথা বলতে চাই আদিস শরীফে রসুল করিম সল্লি সাল্লাম বলেছেন যে সমস্ত মেয়ে লোকেরা কাজ করেন আল্লাহ তার জন্য জান্নাতের সবগুলি দরজা খুলে দেবেন যে দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়ে মেয়ে লোক জান্নাতে প্রবেশ করতে পারেন कत करल् खाम नारी बलार नमजा ठीक मेहरहा रमजान मासिक मे रखे और स्मर बाध्य हया जो जीवन जापन कर আর নিজের সতীত্ব যদি রক্ষা করে জীবন বল কটা কাজার নমাজ রমজানের রোজা স্বামীর বৈদ্যতা আর সতীত্ব রক্ষা এই চার কাজ যে করবে আল্লাহর রাসুল পেলেন সেই নারীর জন্য পরকালে আল্লাহ বেহেস্তের সবগুলি দরজা খুলে দেবে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে নারী বেহেসতে প্রবেশ করতে পারছে করে। বিভিন্ন হাদিসের রাসুল করিম সল্ল্লাহ আলাইসাল্লাম বলেন নারীদের সতীত্ব চাল চলনের কারণে লজ্জাহীন চাল চলনের কারণে নারীদের সতীত্ব নষ্ট হয় চাল চলনের উদাহরণ দিয়া এক হাদিসে রাসুল করিম সল্ল্লাহ আলহিউসাল্লাম বলেন আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর এক শ্রেণীর নারীর হবে দুনিয়াতে আমি থাকা অবস্থায় এমন নারী দুনিয়া আসে নাই আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর এক শ্রেণীর নারী দুনিয়াতে আসবে এদের অবস্থা এমন হবে যে এরা ব্যাপার অবস্থায় পথে গাঠে ঘোরাফেরা করবে এবং এমন পোশাক করে ঘোরাফেরা করবে যে এই পোশাক করা আর উলঙ্গতাটা সমান এই সমস্ত নারীরা জান্নাতে যাবে দূরের কথা এরা জান্নাতের সুগন্ধ পাবে না কাজেই নারীদের সতীত্ব রক্ষা করলে যে জান্নাতের সবগুলি দরজা কুলা থাকে সতীত্ব রক্ষার ব্যবস্থাটা আপনি রসুল বলে দিয়েছেন বেহায়া চালচলন যে নারী বন্ধ ওই নারীর সতীত্ব রক্ষা হয় যে নারী বেহায়া চালচলন বন্ধ রাখে না ওই নারীর সতীত্ব রক্ষা হয় অন্য হাদিসে রসুল করিম সল্ল্লাহ আলহিমসাল্লাম বলেন যে নারীশ্বরীয়তের বিধান মতে স্বামীর গড় করবে এই নারী পুরুষ যুদ্ধের ময়দানে গিয়া শত্রুর মোকাবেলায় লড়াই করলে যে সাপ পায় নারী শুধু স্বামীর গড় করার কারণে সেই সোয়াপ পায়ীশ্বরী ফেরিম্লাহ আলহিম বলেন পুরুষ যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরলে পায় গাদির সাপ কোন নারী সন্তান প্রসবের পরে বেঁচে থাকলে অপায় দাদির সবই শরীফের রসুল করিম সল্লাহ ইসলাম আরো বলেন পুরো যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করতে গিয়া মারা গেলে পায় শহীদের সব কোন নারী সন্তান প্রসবের সময় মারা গেলে অপায় শহীদের সব তাহলে দেখা গেল পুরুষও জাহাদের সব পায় নারীও জাহাদের সব পায় পুরুষ অবাজির সাপ পায় নারী অায় পুরুষ ও শহীদের সাপ পায় নারী অহীদের সাপ পায় একই কাদের দ্বারা না ভিন্ন ভিন্ন কাদের দ্বারা নারীকে আল্লাহ আলাদা যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন কাজ আলাদা দিয়েছেন কিন্তু পুরস্কার দিয়েছেন পুরুষের সমান এই জন্য একজন নারী রসুল করিম সাল্লাহ ইসলামকে জিজ্ঞেস করেছিল হে আল্লাহর আপনি যে বললেন মদিনা শরীফের মসজিদের নামাজের জমাতে শনিখ হইলে এক রাখাতে পঞ্চাশ হাজার রাখাতে সাপ পাওয়া যায় সেই সাপটা কি আমার হাসিল করার দরকার নাই জবাবে রাসুল করিম সালাম বলেন এই ঘরে একা একা নামাজ পড়লে পুরুষ মসজিদের জমাতে গিয়া নামাজ পড়লে যেই ঘরে একা একা নামাজ পড়লে সেই সব কাজেই अल्लाह एल्ला रसूल पक्ष नारी अनेक सूज सुविधा देने विकृत मानुषे ढुकाय पर नारी पुरुष समान क्या समान पुरस्कार चाय अल्लाह बब्बुल आलमी नारी अनेक का पुरुषर समान पुरस्कार घोषणा दिए বুঝে থাকলে বলুন পুরুষের সমান কাজ করে সমান পুরস্কার পাইলে বেশি সুবিধা হইল না অল্প কাজ করে পুরুষের সমান পুরস্কার পাইলে বেশি সুবিধা পাইল আল্লাহ সুবিধা বেশি দিলেন তাহলে সেই আল্লাহর দেওয়া সুবিধা গ্রহণ করতে চায় না নারীও যুদ্ধের মাঝে পুরুষের সাথে অংশগ্রহণ করতে চায় নারী যুদ্ধের মাঝে পুরুষের সাথে মরণ বরণের মাধ্যমে শহীদের সব চায় নারী পুরুষের সাথে মসজিদের নমাজে जमाते उपस्थित है से समान स्वब पथते चाय अथच अल्लाह रसुल पुरुष मस्जिदे गिया जमा नमास पर जैब पा नारी ग एका एक नमास पर ही से ही स्व पा बुझे थकले बोल अल्लाह रबुल आलमीन एबादत बंदे की बेल পুরুষদেরকে যে সমস্ত দায় দায়িত্ব দিয়েছেন নারীদেরকেও সেইগুলি দিয়েছেন না অনেক কম কিন্তু পুরস্কারের বেলায় কম না সমান সমান এইখানেই নারী লাভবান দায়িত্ব পালন করবে কম কিন্তু পুরস্কার পাবে সমান কুয়ার শোনা যেহেতু পুরুষের জন্য অপরাধ নারীদের জন্য অপরাধ এই কারণে কুয়ার শোনার জন্য যেমন ভাবে পুরুষরা মসজিদে আসতে পারে ওয়াস জন্য নারী অমসজিদে আসতে পারে অ্যাক্সিডেন্টলি কোনোদিন কোনো পুরুষ গড়ে কোন জরুরি কাজ থাকলে যেমন মসজিদে না গিয়া গড়ে অনমাস পরে নিতে পারে রেগুলার না হত্যা কোনদিন ঠিক তেমনি কোনো নারী যদি ওয়াশোনার জন্য কোনদিন মসজিদে যায় সেই দিনকার নমাসটা মসজিদে অপরে নিতে পারে রেগুলার না অহত্যায় একদিন এই পুরুষের বেলায় যেই কথা নারীর বেলায় সেই কথা পুরুষ যেমন কোন কারণ বশত কোন দিন ঘরে নমাজ করে নিতে পারে কিন্তু সক্ষম হবে ঠিক তেমনিভাবে নারীও দিন দরকার বশত দিন মসজিদে নমাজ পরে নিতে পারে কিন্তু পুরুষ যেমন মসজিদে পড়লে যেই সব ঘরে পড়লে সেই সব হবে না তেমনিভাবে নারী ঘরে পড়লে যেই সব মসজিদে পড়লে সেই সব পাবে না প্রসঙ্গক্রমে যেহেতু আসলো এই জন্য নারীদের সম্পর্কে আমার আমার মাবুনদের সম্পর্কে দুই একটা কথা বললাম এবার আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই ত্রিশ এবার একটু মনে থাকলে মনোযোগ দিয়ে বলবেন ছয় হাজার আয়াতে বিধান দিয়েছেন না নসিহত করেছেন এই ছয় হাজার আয়াতের কৃত নসিহত তিন প্রকার তিনটা পদ্ধতিতে ছয় হাজার আয়াতে দুনিয়ার মানুষকে নজিহত করেছে তির পদ্ধতির বুঝে থাকলে এবার বলেনের কি হইল কোরআনের ফাউন্ডেশন হইল আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি কোরআনুল তিন প্রকার নসিহত তিন পদ্ধতির নসিহত কোন কোন পদ্ধতির করেছেন ওইটা বোঝার পরে আবার যাচাই করে দেখার চেষ্টা করব তিন পদ্ধতির নসিহতরা এভাবে ভিতরে আছে কি নাই ত্রিশ পাড়া কুরানে আল্লাহ কাব্বুল আলমিন তিন পদ্ধতির নসিহত কোন কোন পদ্ধতির করেছেন সেটা আগে বোঝার চেষ্টা করি আল্লাহ কাবুল আলমিন ত্রিশ পাড়া কুরআনে যে তিনটা পদ্ধতির নসিহত করেছেন এই তিনটা পদ্ধতি হইল একটা পদ্ধতির নাম তসকির বি আলা ইল্লাহ পদ্ধতির নাম তসকির বি আর একটা পদ্ধতির নাম তসকির বি মা বাদাল এর বাংলা হল আল্লাহর উদ্দতের বিবরণ দিয়া নসিহক দুই নম্বরটা হল অতীতের ইতিহাসের বিবরণ দিয়া নসিহক তিন নম্বরটা হল পরকালের বিবরণ দিয়া নসিহত আপনারা ইচ্ছা করে মুখস্থ করে নিতে পারেন ত্রিশ পারা কোরআনের ছয় হাজার আয়াত আল্লাহ দুনিয়ার মানুষকে নসিহত করে কতভাবে প্রথমটার নাম আল্লাহর কুদরতের বিবরণ দ্বিতীয়টার নাম অতীতের ইতিহাসের বিবরণ তৃতীয়টার নাম পরকালের বিবরণ ছয় হাজার আয়াতে যেভাবে এই তিন বিবরণের দ্বারা আল্লাহ দুনিয়ার মানুষকে নসিহত করেছেন সুরাতুল ফাতেহার মাত্র সাত আয়াতের ভিতরেও এই তিন বিবরণের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে নসিহত করেছেন বলেন বুঝে থাকলে ফাতেহাত ইস্পারা করান কি হইল কারণ আমরা উদাহরণ বোঝার চেষ্টা করি ছয় হাজার আয়াতে যদি তিন প্রকার নসিহত হয় एक एक प्रकार नसिहते कत आया हजार प्राय हजार आया कूद्रत विवरण आई हजार आयाते इतिहास विवरण आई हजार आयाते प्रकाले विवरण आन प्रकार नसिहत बद शुद्ध एक प्रकार नसिहत जुदी सुनते चान अल्लाह समस्त कुरान जा, जा সবগুলি যদি শুনতে চান দুই হাজার আয়াতের ভিতরে অতি সংক্ষেপে উল্লেখ করে দিয়েছে আমরা আল্লাহ ফকরাবুল আলীন তিস্তকরানের ভিতরে আল্লাহ কুদ্দতের বিবরণ দিয়ে যে সমস্ত নসিহত করেছেন একটু বলবেন দয়া করে কত আয়াতে ক্ষুদ্রতের বিবরণের নসিহত কত আয় আছে এর মধ্যে এক দুই চায় আছে আল্লাহ বলেন আল্লাহবুল আলামিন বলেন আল্লাহকে চিনার জন্য একটা নিদর্শন হল আকাশের সূর্য কিসের জন্য আল্লাহকে চিনার জন্য একটা একটা নিদর্শন হল আকাশের সূর্য কিভাবে নিদর্শন বলেন অসন্তারিত পথে চলে গন্তব্যস্থলের দিকে চলে সূর্য তার একটা টার্গেট আছে টার্গেট ঠিক করে চলে যে কারণে সূর্য প্রতিদিন পূর্ব আকাশে উদয় হয় পশ্চিম আকাশে অস্ত যায় কি পশ্চিম আকাশে উদয় হয় কোনদিন কি পূর্ব আকাশে অস্ত যায় উদয়স্থ কি উত্তর দক্ষিণেও হয় না একই নিয়মে প্রতিদিন পূর্ব আকাশে উদয় হয় পশ্চিম আকাশে অস্ত যায় এই সূর্যটা তার কোন কন্ট্রোলার না থাকার কারণে থাকার কারণে আল্লাহ বুঝাতে চান সেই কন্ট্রোলারই হলেন সূর্য দেখলেও তোমরা আল্লাহকে চিনতে পার সূর্যের মধ্যে গবেষণা করলে তোমরা আল্লাহকে চিনতে পারো তারপরে আল্লাহ আলাম বলেন সূর্য চলে সূর্যের টার্গেট পতে চন্দ্র চলে চন্দ্রের টার্গেট পতে তারপরেও সূর্য অবস্থায় আর চন্দ্রের অবস্থায় বিভিন্ন ব্যবধান আছে দান হল সূর্য সদা সর্বদা গোলাকার তাকে চন্দ্র উদয় হয় সময় কাশি চিনে রাত কাশি কাশকাকার মতো তাকে আস্তে আস্তে আস্তে আস্তে বড় হয় সূর্যের মতো গোলাকার হয় আবার আস্তে আস্তে আস্তে কয় হয় কাচির মতো হয় सहबाय कर राम जिज्ञेस कर रसुल करीम सल्लाहर का रसुल सूर्य सर्वदा एक ही आकृति से उदयस्त चंद्र जदिव तार्गेट नहीं उदयस्त जाए कहे कमे क्या सूर्य तो कू समय बारे ना कमेना चंद्र बारे कमे क्या अल्लाह आलमीन ला प्रश्नर जवाब आयात नादी कर আপনাকে চন্দ্র কেন পারে কমে এই প্রশ্ন করে আপনি তাদের প্রশ্নের জবাবে বলে দিন চন্দ্র যদি সূর্যের মতো বার্তনা কন্টনা সদা একেই আকৃতিতে তারলে চন্দ্রটা সারা দুনিয়ার মানুষের জন্য ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার হতে পারত না আমি সারা বিশ্ববাসীর জন্য ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বানিয়ে দিয়েছি এই ক্যালেন্ডারের দায়িত্ব পালন করে তারা কমার মাধ্যমে তোমরা গবেষণার মন নিয়ে আকাশে দেখাও দেখো আল্লাহ ফুল আলমীর স্তরে স্তরে সাতটা আসমান সৃষ্টিকে মন করেছে তারপর এই সর্বনিম্নতম আসমানের নিচের মহাশূন্যে আল্লাহ কাব্বুল আলমিন সূর্যকে তাদের বাতি স্বরূপ আর চন্দ্রকে জ্যোতি স্বরূপ স্থাপন করেছে সূর্য হল বিশ্ববাসীর জন্য বাতি যে দেশে উদয় হয় সেই দেশে আর রাত্রি তাকে না বর্তমান বাংলাদেশে সূর্য উদয় হয়েছে সেখানে আর রাত্রি নাই বর্তমান আমেরিকার থেকে সূর্য অস্ত গিয়েছে এখানে রাত্রি চলে এসেছে এক দেশে উদয় হয় সেই দেশে রাত্রি দেখে না আর দেশে অস্ত যায় সেই দেশে রাত্রি চলে আসে এই ডিসিপ্লিনটা করলকে কেউ করে নাই কি বলে কেউ করে নাই কেউ করেছে আল্লাহ বলেন এই ডিসিপ্লিনটা যিনি করেছেন তিনি আল্লাহ আল্লাহ তারপরে বলেন एक ही महा प्रकुल्लंथी फाली यश बाहुल पृथ्वी बेस्टकारी एक महासैन्य सूर्य असातार काटे चंद्र सातार सातार काटे बोलें कें अल्लाह मानु जमान पानी जख सातार काटे तखो कुटर तरह खेक लागान था बासवान अवस्थाए পানির মধ্যে কোনো কিছু দাঁড়াই কোনো কিছুতে দাঁড়াইয়া সাঁতার কাটা যায় না বাসমান অবস্থায় সাঁতার কাটা হয় ঠিক তেমনিভাবে চন্দ্র সূর্য বাতাসের মধ্যে বাসমান অবস্থায় আছে কোন কুঠির মাথায় বাধা নাই সাঁতার কাটা মানুষ যেমন পানির মধ্যে বাসমান অবস্থায় থাকে তেমনিভাবে চন্দ্র সূর্য শূন্য স্থানে ক্ষেমন অবস্থায় আছে ভাসমান অবস্থায় আল্লাহ বুঝাতে চান এই সূর্যটা প্রতিদিন তোমাদের মার উপর দিয়া পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায় চন্দ্রটা এই আকাশেই সাঁতার কাটে বাধা বাধা আছে না ভাসমান অবস্থা সূর্যের সাথে যদি চন্দ্রের চন্দ্রের সাথে যদি সূর্যের বর্ষণ লেগে যদি চন্দ্র তোমার সূর্য ভেঙ্গে টুকরা টুকরা হয় পৃথিবীতে করত তোমাদের দশাটা কি হতো বিজ্ঞানীরা তো বলেন সূর্যটা থেকে কোটি লক্ষ মাইল আর লক্ষ গুণ বড় লক্ষ পৃথিবী করলে যত বড় সূর্যটা তত বড় আছে তেরো লক্ষ পৃথিবী একত্র করলে যত বড় হইত সূর্যটা বর্তমানেই তত বড় আছে সুতরাং একই মহাশূন্য সাতার কাটার সময় চন্দ্র সূর্য টক্কর লেগে যদি তেরো লক্ষ টুকরা হইত সূর্যটা তবু তো একটা টুকরা সমান পৃথিবীটা সমান হইত কি বলেন একটা টুকরা হইত পৃথিবীটা সমান চন্দ্রের সাথে টক্কর লেগে সূর্য তেরো লক্ষ টুকরা হইয়া পৃথিবীর সমান একটা টুকরা হইয়া সেই টুকরাটা যদি পৃথিবীর উভার ভরত বল পৃথিবীর মানুষেরা তোমাদের দশা রাখি হয়েছে এই অ্যাক্সিডেন্ট থেকে তোমাদেরকে রক্ষা করে আল্লাহ বলেন তোমার বিবেকের জিজ্ঞাসা করো অ্যাক্সিডেন্টটা ঘটে না কেন করার আগে না কেন সূর্য চূর্ণ বিচ্ছূর্ণ হইয়া তোমাদের মাথায় পড়ে না কেন একজন কন্ট্রোলার আছে সেই জন্য আল্লাহ তাক রব্বুল আলমিন বলেন সেই কন্ট্রোলার হলাম আমি এ সমস্ত আয়াকে আল্লাহ আমাদেরকে কোন পদ্ধতিতে নজরত করলেন কুদ্রতির বিবরণ আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তি আল্লাহর কুদ্রতি ব্যবস্থায় আমরা বেঁচে আছি আল্লাহর কুদ্রতি ব্যবস্থায় এই পৃথিবীতে আমরা জীবন যাঘর করতে পারেছি আল্লাহর কুদ্রতি ব্যবস্থায় চন্দ্র সূর্য উদয়স্থ যায় আল্লাহর কুদ্রতি ব্যবস্থায় মহাশূন্য চন্দ্র শুদ্ধ সাঁচা কাটে একটার সাথে আর একটা টক্কর লাগে না ধর্ষণ লাগে না ভেঙ্গে চুরমার হয়ে আমাদের মাথার উপর পরে যায় না কোন কন্ট্রোলার না থাকার কারণে বিবেক কি আল্লাহ বুঝাতে চান সেই কন্ট্রোলার হলেন সেই কন্ট্রোলার হইলেন আল্লাহ কথাগুলি এই আয়াতগুলিতে আল্লাহ আমাদেরকে বিধান দিয়েছেন নসিহত করেছেন কত নম্বর পদ্ধতিতে এক নম্বর পদ্ধতিতে নসিহত করেছেন আল্লাহকে চিন এইভাবে সূর্যর মধ্যে চিন্তা করে আল্লাহকে চিন চন্দ্রের মধ্যে চিন্তা করে আল্লাহকে চিন এই যে সমস্ত নাস্তিকেরা আল্লাহ আসেন বিশ্বাস করে না এই সমস্ত নাস্তিকেরা এক সময় ভদর ইমাম আবোহানি রহমতুল্লাহ আলহিকে চ্যালেঞ্জ করল আল্লাহ আসেন এই কথাটা বিবেক সম্মত ভাবে আমাকে বুঝাইয়া দিতে হবে ইমাম আবুহানিফা রহমতুল্লাহি আলহি চ্যালেঞ্জ গ্রহণ করলেন দিন তারিখ ধার্য হইল স্থান ধার্য হইল স্থানে নাস্তিকেরা উপস্থিত হয়ে গেল আবুহান ইফা রহমতুল্লাহ আলহী অনুপস্থিত রইলেন তারা বসে গল্প গুজব করতেছিল এই মূল্লা প্রমাণ করতে পারবে না আল্লাহ আছে এই জন্য মূল্লা তারিখ দিয়ে আসে নাই ক্ষমতা অবস্থায় টাইম লস করে শেষ পর্যন্ত ইমাম আবুহানিফা রহমতুল্লাহ সেখানে উপস্থিত হইল নাস্তিকেরা জিজ্ঞাসা করল আলোচনা করে হবে আগে বল তোমার আসতে দেরি হইল ইমাম আবুহানিফার রহমতুল্লাহ আলহি বলেন আমার আশার পথে বিশাল একটা নদী ছিল যেই নদী পার হওয়ার কোন ব্যবস্থা নাই জাহাজ নাই নৌকা নাই স্টিমার নাই লঞ্চ নাই পুলচ নাই সেই কারণে আমার রাস্তা দেরি হইল তারা জিজ্ঞাসা জিজ্ঞেস করলো তাহলে সেই নদী তুমি পার হলে কিভাবে তিনি আমি অনেকক্ষণ পর্যন্ত দাঁড়াবো গেল একটা কাজ নিধে নিধেই চিড়ে পত্তা হয়ে গেল তকাগুলি একটা শাখার একটা জুড়া লেগে নৌকা হয়ে গেল নৌকাটা আমি যে পাড়ে দাঁড়িয়েছিলাম সেই পারে এসে বিরল আমি নৌকাতে আরোহণ করলাম তখন নৌকা আমাকে অপার থেকে এপারে নিয়ে এল মাস্তিকারা বলে হ্যাঁ আবু আনিভা এতদিন পর্যন্ত আমরা মনে করতাম তোমার কিছু না কিছু আককেল বুদি আছে আজকের কথাই বললাম তোমার মতো ফল জগতে আর কেউ নাই আবু হানিফা জিজ্ঞেস করলেন কেন তারা বলে দুনিয়ার কোন গাছ কি করা ছাড়া নিজে নিজে তত্ত্বা হয় দুনিয়ার কোন তত্তা কি মিস্ত্রি ছাড়া নিজে নিজে নৌকা হয় দুনিয়ার কোন নৌকা কি মাঝি ছাড়া নদী এপার থেকে সেটা যায় তখন আবু হানিফা রহমতুল্লাহ আলহি বলেন কিস্তি রপ্তম হুদ বহুতার মজুদ একটা গাছ যদি ছাড়া তত্তা হতে পারে না কতগুলি তত্ত্বা যদি মিস্ত্রি ছাড়া নৌকা হতে পারে না একটা নৌকা যদি মাঝি ছাড়া যেতে পারে না পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ সূর্যটা মহাসূর্য সাতার যেতে পারে পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যটা শূন্য স্থানের উপর দিয়া তোমার মাথার উপর দিয়া কিভাবে যেতে পারে চালক ছাড়া আবহানি ভাগ্য আপনার আপনারা আল্লাহ আলমিনের আয়াত গুলিতে এই কথাটাই বুঝে যদি কোনো কন্ট্রোলার না থাকতো যদি কোন চালক না থাকতো। সূর্য তার গতি পথে চলতে পারত না চন্দ্র তার গতি পথে চলতে পারত না গ্রহ নক্ষত্র তার গতি পথে চলতে পারত না কি কোন একটা মানুষ কয়েক সেকেন্ড আসতে পারত না যদি আল্লাহ না এই সমস্ত আয়াতের আল্লাহ মাধ্যমে আল্লাহর্বুল আলমিন আমাদেরকে হসিহত করেছেন কেন আল্লাহকে চিনতে পারলে আমরা আল্লাহর বিধান পালন করতে প্রস্তুত থাকব আল্লাহকে না চিনলে আল্লাহর বিধান পালন করতে মন চাইবে না চিনলে চিনলে চন্দ্র সূর্যের আলোচনার মাধ্যমে আল্লাহ আরো একটা তথ্য বুঝাইছেন সেটা হল সূর্য তাহলে আল্লাহর হুকুম মেনে চলছে লঙ্ঘন করে চলছে সূর্য প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর হুকুম মেনে চলছে বলুন তো কতদিন হচ্ছে আল্লাহ একটা লঙ্ঘন এক সেকেন্ডের জন্য যদি সূর্য আল্লাহর হুকুম লঙ্ঘন করে সাঁতার কাছে না আপনাদের মাতার উপর বরে যায় তখন তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে সূর্যদের কোটি কোটি বছর পর্যন্ত আল্লাহর হুকুম পালন করে চলেছে কন্টিনিউ না থাকে কন্টিনিউ এত দীর্ঘদিন পর্যন্ত একটা না আল্লাহর বিধান ফালন করল কিন্তু এক সেকেন্ডের জন্য অজানাতে যাবে না সূর্য এক সেকেন্ডের জন্য অজান্নাতে যাবে না আল্লাহ বুঝাতে চান মানুষেরা চিন্তা করো এত বড় বিশাল সূর্য কোটি কোটি বছর পর্যন্ত অনবরত আমার বিধান পালন করে চলেছে অথচ তাকে এক সেকেন্ডের জন্য আমি জানাতে দেব না তোমরা মাত্র পঞ্চাশ বছর যদি আমার বিধান ফলন করতে পারো মাত্র সত্তর বছর যদি আমার বিধান ফলন করতে পারো মাত্র নব্বই বছর যদি আমার বিধান পালন করতে পারো তোমাদেরকে চিরকালের জন্য জানাতে আল্লাহ এই কথাটা বুঝিতে চান সূর্যের মাধ্যমে নসিহত করে সূর্যের অবতারণা করে আল্লাহ কি নসিহত করলেন আমাদেরকে সূর্য কোটি কোটি বছর পর্যন্ত আল্লাহর বিধান পালন করল কিন্তু এক সেকেন্ডের জন্য যেতে পারল না আমি যদি নব্বই বছর আল্লাহর বিধান পালন করতে পারি চিরকালের জন্য আমি জান্নাতে যেতে পারি তাহলে সূর্য আল্লাহর বিধান পালন করার মূল্য বেশি আমি আল্লাহর বিধান ফলন করার মূল্য বেশি আমি আল্লাহর বিধান ফলন করার মূল্য বেশি এই নসিহতটা আল্লাহ দুনিয়ার মানুষকে করলেন কোন পদ্ধতিতে আল্লাহর ক্ষুদ্রতের বিবরণ দেওয়ার পদ্ধতিতে প্রথম পদ্ধতিতে সূর্যের আলোচনা করে চন্দ্রের আলোচনা করে গ্রহ নক্ষত্রের আলোচনা করে আল্লাহ তক্রবুল আলমিন দুনিয়ার মানুষকে নসিহত করেছেন এটার নাম তসকির বি আলাহ ইহ আল্লাহর ক্ষুদ্রতের বিবরণ দিয়া দুনিয়ার মানুষকে নসিহর নসিহদের দ্বিতীয় পদ্ধতির নাম তজকির বিতীতের ঘটনার বিবরণ দেয়া দুনিয়ার মানুষকে নসিহত কত আয়াতে আরো আরো দুই হাজার সেই দুই হাজার আয়াত থেকে মাত্র এক দুইটা আয়াতের কথা বলি আল্লাহ পাত্রব্বুল আলামিন পবিত্র বিভিন্ন সুরায় বিভিন্ন আয়াতে হজরত মুসা আলহ ইসলাম এবং ফেরাহুনের ঘটনা ছাব্বিশবার বলেছে মুসামার ফেরাউনের ঘটনা একই ঘটনা বার বার কেন বার কতবার হয়েছেন ঘটনা সাব বিকেই অথচ হজরত মুসা আলহিস মুসলমানদের নবী ছিলেন না আমাদের নবী ছিলেন না হজরত মুসা আলহিসাম ছিলেন ইহুদিদের নবী হজরত মুসা আলহি সালাম ছিলেন গনি ইসরালের নবী মুসার সালাম ছিলেন ইসরায়েলি গোষ্ঠীর মানুষের নবী সেই ইসরায়েলি গোষ্ঠীর মানুষের নবীর ঘটনা মুসলমানদের কোরআনে আল্লাহ ছাব্বিশবার বললেন কারণ হলো এই ঘটনার মধ্যে মুসলমানদের জন্য বিরাট বড় নসিক রয়েছে এই ঘটনায় দেখা যায় ফেরাউনকে আল্লাহব্বুর আলমিন তার দেশের শাসন ক্ষমতা দান করেছিলেন একাধারে চার শত বৎসর পর্যন্ত ফেরাউন গদিতে বসে দেশ শাসন করেছিল ফেরাউন কতদিনের শাসনকর্তা ছিল এই চার শত বৎসরের ভিতরে ফেরাউনের দিন কোন অসুখ বেশ নাই কোনদিন কোন রুখ শোভ হয় নাই সামান্য মাথা না। অনা সর্দি বলেন ফেরাউন চার শত বৎসর পর্যন্ত দেশ শাসন করেছিল অসুস্থ অবস্থায় অবস্থায় পৃথিবীর কোন ইতিহাসে এত দীর্ঘ মেয়াদি শাসনকর্তার বিবর জীবন ইতিহাস পাওয়া যায় না ফেরাউন যত দীর্ঘদিন পর্যন্ত শাসনকর্তা ছিল এত লম্বা মেয়াদি শাসনকর্তার কোন ইতিহাস পৃথিবীর কোন ইতিহাসে পাওয়া যায় না তাহলে ফেরাউন অন্যান্য শাসনকর্তারা দীর্ঘমেয়াদি শাসনকর্তা কি এক পর্যায়ে ফেরাউনের স্বাদ হইল আমি শুধু মহারাজ নই আমি মানুষের ক্ষুদা হ দেশবাসীর কাছে দাবি করে আমি শুধু তোমাদের রাজা নই আমি তোমাদের ক্ষুধা হা দেশবাসী এক ব্যক্তিকে মেনে নেওয়া যাহা মহারাজ ঠিক আছে আপনি আমাদের রাজা ও আপনি আমাদের খুদা হোক তখন আসমান জুবিনের মালিক খুব সিদ্ধান্ত নিলেন তোমাদের ক্ষুদা আমি চিনায়ে দেব ক্ষুদা কাকে বলে সে যে ক্ষুদা দাবি করল দেশের মানুষ ক্ষুদা মেনে নিল আল্লাহ সিদ্ধান্ত নিলেন যেন উকে খুদা চিনাবেন ক্ষুদা কাকে বলে মিশনের যে নদীর পানির দ্বারা কৃষকদের কৃষিকাজ চলত সেই নদীর পানিকে আল্লাহ হুকুম করলেন শুকাইয়া যাও আল্লাহর হুকুমে নদীর পানি শুকায় গেল সারা দেশের কৃষকেরা তাদের খুব আর বাড়িতে এসে বিল জমাইল তাদের ক্ষুদার বাড়িতে কোন ক্ষুদা সত্যিকারের ক্ষুদা না নির্বাচিত নির্বাচিত ক্ষুদা এসে বলল মহারাজ আপনার আপনি খুদা দাবি করেন আমরা তো কোনো আপত্তি করে নেই আমরা তো আপনাকে খুদা মেখে নিলাম কিন্তু আমাদের নদীর পানি যে শুকায় গেল আমাদের কৃষিকাজ বন্ধ হয়ে গেল খুদা তারা তো পানি দেওয়ার ক্ষমতা কারণ আই আপনি আমাদের নদীতে পানি দেন তাহলে হলে আমাদের কৃষি কাজ চলবে চিন্তা করে দেখো সেই ক্ষমতা তো আমার নাই এখন যদি বলি যে সেই ক্ষমতা আমার নাই তাহলে ফুলের মালা গলায় দিয়ে আমাকে খুদার আসানে বসাইছিল তারাই জুতার মালা গলায় দিয়ে আমায় দেবে জানামাবে যদি ক্ষুদা বলে তোমাদেরকে পানি দেওয়ার ক্ষমতা নাই আমার যারা বসাইছি বসানো রাখবে না দিবে এই জন্য তার আসন থেকে যেন মানুষ না চিন্তা করতে না পারে দেশের মানুষকে ডোখা দিয়া বলল ঠিক আছে আমি তোমাদের নদী পানিতে ভরপুর করে দেবো তোমরা চলে যাও বাড়িতে মানুষ শান্ত না পাইয়া বাড়িতে চলে গেল ফেরাউন চিন্তা করলো একটু সময়ের জন্য রেহাই পাওয়া গেল স্থায়ীভাবে একটু সময়ের জন্য রেহাই পাওয়া গেল আর একদিন যদি আসে তাহলে রেহাই পাওয়া যাবে না আবার মানুষ আমার কাছে পানির জন্য ফিরে আসা আগে আগেই পানি দেওয়ার মালিকের সাথে একটা কম্প্রোমাইজ করা দরকার তাহলে বুঝতে গেল ফেরাউনেও আসল ক্ষুদা চিন্ত না কি বলেন আসল ক্ষুদা চিন্ত পানি দেওয়ার বৃষ্টি দেওয়ার নদীতে পানি বরপুর করে দেওয়ার মতো মালিক যিনি তার সাথে একটা কম্প্রোমাইজ করা দরকার তাই ফেরাউন নিজের সিংহাসন ছেড়ে জঙ্গলে গেল জঙ্গলে গভীর জঙ্গলে গিয়া শেষ দেয় পরে আল্লাহকে বলতে লাগলো হে আল্লাহ আসলে তো আমি খুদা নই খুদা তো তুমি আমি দুনিয়াতে আমার পলাগনের কাছে আমার বাহাদুরি দেখাবার জন্য ক্ষুদা দাবি করেছি আসলে আমি খুদা নই খুদা তুমি কিন্তু এখন যদি তুমি দয়া করে পানি না দাও তাহলে মানুষে বুঝতে পারবে আমি যে খুদা নই আল্লাহ মানুষকে এই কথাটা বুঝতে দিল না তুমি দেওয়া দাও আর দেশের মানুষ বুঝুক আমি দিছি দেখেন রাজনৈতিক ব্যাপারি কারাগর রাজনৈতিক গত তিন বছর আগে লন্ডনে কি আমাকে বলে পলিটিক্যালের ডেফিনেশন জানেন পলিটিক্সের ডেফিনেশন জানেন আমি বললাম ডেফিনেশন দেওয়া কি করবো মনে রাখেন তাহলে বলো তার উপর ডাবল টিক্সিক্স এই করলকে মনে করেন বর্তমান দুনিয়াতে সপ্তাহেই পলিটিক্স আছে না অনেক ঠিক আছে নাই সপ্তানেই পলিটিক্স আছে অনেক ক্ষেত্রেই শুধু টিক্স আছে পলি নাই এই তারা অনেক চেষ্টা করল টিক্স করল পলি নাই পলিটিক্স নয় এটা কদা পানিটা তুমি মানুষের আমি দিয়েছি মানুষের কাছে যেন তোমার উপায় নিয়ে আেন করলাম সেই বিচারটা তুমি ইচ্ছা মতে করে দিও অমরণের পর থেকে এটাও বললো সে যাতে আল্লাহর কাছে তারা উন সেই যা সাথে সাথে আল্লাহর কাছে কপ তারপরে সেদার থেকে উঠে কবুল হইল কিনা সেটা তো তার কারণ মনে মনে টেনশন আল্লাহর কাছে তো কম্প্রোমাইজ করলাম আল্লাহর কাছে তো সারেন্ডার করলাম কিন্তু আল্লাহ আমার কথা মঞ্জুর করল কিনা কে জানে মনে মনে টেনশন ক্ষমতাবস্থায় আল্লাহ আলমিন জিবরি ফিরিস্তাকে বললেন ফিরিস্তা যাও একজন অচিনা মানুষের আকৃতি ধারণ করে তারা থেকে একটা বিচার চাও আল্লাহর হুকুমে জিবরিল ফিরিস্তা মানুষের আকৃতি ধারণ করলেন সেরাউন পাহাড়ের চূড়াত থেকে নামার আগে ওই অচিনা লোকটা বলে মহারাজ আমাকে একটা বিচার করে নেন সেরাউনের মনে মনে কেন আল্লাহ পানি দিবে কিনা এর ভিতরে একটা অচিনা মানুষ মানুষ বিচার চায় রাজ উল্লাহ বলল এইখানে জঙ্গলে বিচারের লাগা নাকি আমি যখন ইজলাসে বসি তখন যাবে বিচারের জন্য ওইদিকে দূরে চাইয়া দেখে নদী পানি ভরপুর হয়ে গেছে বলুন নদী পানিতে ভরা দেখার পরে কি টেনশন থাকবে যখন দেখলো নদী পানিতে হয়ে গেছে টেনশন দূর হয়ে গেছে সাথে সাথে লোকটা বলে মহারাজ বিচার আর কিছু নয় একটা গুলামের বিচার জিজ্ঞেস করে গুলাম কি করেছে গুলাম হইয়াও নি দেখে গুলাম বলে না নি দেখে এই বলে মনিক কে বলে না এই একটা গুলাম এমন একটা গোলাম আছে যেই গুলাম নি দেখে মনিপ বলে গুলাম বলে না মনিককে মনিক স্বীকার করে না এমন একটা গুলামের বিচার একটা বড় নিম খারাম গুলাম গুলাম হইয়াও মনি রেমনি মানে না নিজ রেমনি কয় সেই গুলাম রেখে চুবাই যা মার আসার আর কোন বিচার বলে ধন্যবাদ মহারাজ আপনার বিচারে আমার আত্মাটা জুড়াইল দয়া করিয়া আয়টা লেখে দেন দেখে যান বলে কাগজ কলম ধরে দিল ফেরাউনের সামনে ফেরাউন কাগজ কলম হাতে নিজে হাতে লেখাল যেই গুলাম তার মনিপকে মনিপ মানে না নিজেকে মনিত দাবি করে এমন গুলামকে পর্যন্ত একদিন যখন ফেরাউন নদীর পানিতে চুপানি লাকানি খাইতে ছিল। চিৎকার দিয়া বলতেছিল আমি খোদা না আসমান জমিনের মালিক খোদা আমি খুদা নয় চন্দ্র সূর্য সৃষ্টিকর্তা খুদা তখন জিবরিল সেই কাগজটা দেখায় জিজ্ঞেস করে দেখে কাগজটা কার লেখা কাগজের দিকে তাকায় দেখে বলে যেত আমার হাতের লেখা জিব্রিল বলে আমি অচিনা মানুষ নয় আমি জিব্রিল আল্লাহর হুকুমের তার কাছ থেকে তোর রায় দিয়েছিলাম তোর রায় মতে আজকের থেকে বিচার শুরু হল এই ঘটনাগুলি আল্লাহ কাব্বুল আলমিন কোরানে কেন বললেন গদিওয়ালাদেরকে নসিবত করার জন্য তোমার গদি বছর থাকবে না গদি হাস্যবসর ছিল তার দশা কি বুঝতে পারছেন হ্যাঁ দুনিয়ার সমস্ত গদিওয়ালারা ফেরাউনের মতো গদিওয়ালা হইতে পারবে না কোনদিন বলে থাকলে বলুন ফেরাউন কতদিনের গদিওয়ালা ছিল অসুস্থ অবস্থায় অসুস্থ জীবনে কোনদিন সর্দি করেনি জীবনে কোনোদিন গায়ে জড়া আসেনি সামান্যতম অসুস্থতা আসেনি এই রকম গদিওয়ালা দুনিয়াতে অতীত অপখনো ছিল না ভবিষ্যতে কোনোদিন হবে না এত বড় কথাশালী দীর্ঘমেয়াদী গদিওয়ালাকেও যদি একদিন এই পৃথিবী ছাড়তেই হইল একদিন জাহান্নামের পথে যেতেই হইল তাহলে পুরো জন্য গদি পাইয়া যারা সেই খুঁড়ার বিরুদ্ধে বিদ্রোহ কর তোমার তোমাদের পরিণতি কত ভয়ঙ্কর হবে চিন্তা করে দেখো এই ঘটনার ভিতরে আল্লাহ দুনিয়ার মানুষকে কি করলেন বিধান দিলেন নসিহত করলেন কোন সিস্টেমে দ্বিতীয় পদ্ধতিতে নসিহত করলেন অতীতের ঘটনার বিবরণ দিয়া দুনিয়ার মানুষকে নসিহত কথা বুঝলেন কিনা দেখুন তিসপাড়া পড়ালেন ছয় হাজার আয়াতে আল্লাহ কব্বুল আরামিন দুনিয়ার মানুষকে করেছেন কত পদ্ধতিতে এর মধ্যে ফেরাউনের গঠনের বিবরণ কত নম্বর পদ্ধতিতে বলেন দুই নম্বর পদ্ধতিতে তিন নম্বর পদ্ধতি পরকারের বিবরণ দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষকে নসিহত করেছেন বলে কত আয়াত দুই হাজার আয় দুই বাকি রাতে তেলাহাত শেষ করা যাবে না এর মধ্যে দুইটা আয়াত আপনাদের শোনায় আল্লাহ তক্রবুল বলেন ফাঁকাই ফাঁকা ইনকাফার হ্যাঁ দুনিয়ার মানুষেরা তোমরা যদি আল্লাহ বিরোধী কাজ করো তাহলে সেই দিন তোমাদের কি দশা হবে যেই দিনের সিনারি দেখে শিশুরা বৃদ্ধ হয়ে যাবে কোন দিনটা কেমতের দিন আল্লাহ বলেন দিনের বিশ্ব দেখলে শিশুরা বৃদ্ধ হয়ে যাবে ুহন্কুকু কি আর্দু দাতি হতুখা হাসনের মাঠের ভয়াবহ অবস্থাটা কেমন হবে হাসনের মাঠের ভয়াবহ অবস্থা এমন হবে কোন গর্ভবতী নারী যদি হাসরের মাঠের অবস্থা দেখত দেখা মাত্র ভয়ে বীত হওয়ার কারণে তার গর্ব ফসে যেত আল্লাহ্রবুল্লা আলমিন বলেন কোন কুলের শিশুর মা যদি হাসরের মাঠের সিনারি দেখত তার কুলের শিশুর কথা ভুলে যেত আল্লাহ আল্লাহ্রব্ব আলমিন বলেন হেসুল করিম সাল্ল্লাহ আলহিম সাল্লাম সেই হাসরের মাঠের মানুষগুলিকে আপনি মাতাল দেখবেন মাতাল আসলে মাতাল নয় আল্লাহ আজাদের ভয়ে বিত সন্ত হয়ে তারা মাতালের কারান ধারণ করবেন সেই দিন আল্লাহ ফক্রাব্দ আলমিনের আরসের সায়ার নিচে ছায়া পাবে সাতজন মানুষ আরসের ছায়ার নিচে ছায়া হবার দরকারটা কি সেটা বোঝার জন্য হাসরের মাঠের আরেকটু অবস্থা বুঝার চিন্তা করুন আদিস শরীফের কারিম সালাম বলেন বর্তমান সূর্যের মধ্যে যে পরিমাণ হিট আছে খিয়ামতের সময় সেই সূর্য ধ্বংস হয়ে যাবে সমস্ত মানুষ পশু ধ্বংস হয়ে যাবে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব ধ্বংস হয়ে যাবে আবার নূতন দলে যখন মানুষগুলি জিন্দা হয়ে হাসরের মাঠ তৈরি সেখানে যখন মানুষগুলি জিন্দা হয়ে দাঁড়াবে সূর্যটা আল্লাহ আবার নূতন ভাবে বানাবেন সূর্যটা আবার নূতনভাবে বানাবেন আল্লাহ বলেন বর্তমান সূর্যের মধ্যে যে পরিমাণ হিট আছে আসারের মধ্যে যে আল্লাহ সূর্যটা আবার নূতন ভাবে বানাবেন ওই সূর্যটার মধ্যে বর্তমান সূর্যের চেয়ে সত্তর গুণ বেশি হিট হবে কি পরিমাণ বেশি হিট হবে সত্তর গুণ বেশি হিট হবে বিজ্ঞানীরা বলে এই সূর্যটা আছে পৃথিবীর থেকে কত দূরে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে আদরীতে আছে সেই সত্তর গুণ বেশি হিট বিশিষ্ট সূর্যটাকে আসরের মাঠে দাঁড়ানো মানুষের মাথার নয় ইঞ্চি উপরে রাখাও কত দূরের সূর্য কত দূর নয় কোটি মাইল দূরের সূর্য নয় ইঞ্চি উপরে কেমন সূর্য কেমন বর্তমান সূর্য ভিট থেকে সত্তর গুণ বর্ধিত ইটা হাসরের মাছের মানুষের মাথার ইঞ্চি উপরে লাগাও। মতাবস্থায় হাসরের মাছের মানুষগুলি যে পিটাসার কারণে মানুষের কলিজা ফাটে ভাটে অবস্থা সেই অবস্থা ধারণ করবে হাসরের মাছের মানুষগুলি এমতাবস্থায় আমার কথা বলে থাকলে একটু বলুন তো সায়ার দরকার হবে স্বাভাবিক দরকার হবে তারা গুরুত্বপূর্ণ দরকার হবে সেই উত্তপ্ত সূর্যের নিচে যে হাসরের মাঠের মানুষগুলি দাঁড়াবে আল্লাহর রাসুল বলেন উলঙ্গ অবস্থায় দাঁড়াবে রাসুল বললেন হাসরের মানুষগুলি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে হুম্ম মিন হজরতী আল্লাহ তালানা জিজ্ঞেস করলেন ওগ আল্লাহর রাসুল সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ হাসরের মাঠে একের সামনে অপর উলঙ্গ অবস্থায় দাঁড়াবে এটা তো লজ্জার কথা রাসুল বলেন হে আয়সা হাসরের মাঠের ভয়াবহ অবস্থা দেখলে মানুষ হাত করে উপরের দিকে তাকাইয়া দাঁড়াবে পঞ্চাশ হাজার বছরের ভিতরে এক সেকেন্ডের জন্য বৃষ্টি নিচের দিকে নেওয়ার মতো স্বাভাবিক হবে না কাজেই কে নারী আর কে পুরুষ কারণে কাবা বলার কেউ লম্ব সেই কথা চিন্তা করার সময় বোঝায় তারে হাদিস করিম সাল্লাহ বলেন এই অবস্থায় হাসরের মাঠের মানুষগুলি বাইরে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটা প্রার্থনা করা হবে বুঝতে থাকতে কি করেছেন হাসনের মাঠে প্রতিটি আদম সন্তানকে কটনামস্ত করা হবে প্রথম প্রশ্ন দুনিয়ার জীবন কোন কাজে বিহীন করেছ। দুই নম্বর প্রশ্ন যৌবন কালে কি করেছ তিন নম্বর প্রশ্ন দুনিয়ার জীবনে যত মাল হাসিল করেছ হালাল উপায়ে না হারাম উপায়ে চতুর্থ প্রশ্ন দুনিয়ার মাল খরচ করেছ হালাল না হারাম কাঁদে পঞ্চম প্রশ্ন হবে আল্লাহ রাসুলের তরিকা যে পরিমাণ জানতে পেরেছ এর মধ্যে কি পরিমাণ করেছ রাসুল বলেন পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া হাসনের মাঠে একটি আদম সন্তান মারাচড়া করতে পারবে না স্থানান্তরিত হতে পারবে না রকম কুত্তপ্ত সূর্যের নিচে উলঙ্গ অবস্থায় বিতর সন্ত হয়ে আল্লাহ আমিন পবিত্র পুরানে পঞ্চাশ হাজার বছর এক জায়গায় দাঁড়িয়ে দেখতে হবে বুঝে আল্লাহ বলেছেন হাসনের মাঠে উলম্ব মানন উত্তপ্ত সূর্যের নিচে কতদিন দাঁড়িয়ে থাকতে হবে চার হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে মতো চাকরি অ্যানাউন্স আজকে আমাদের এশাল সেন্টার ইনশাআল্লাহ পঞ্চাশ হাজার বছর পর্যন্ত উত্তপ্ত সূর্যের নিচে উলম্ব অবস্থায় ঠাই জায়গায় থাকতে হবে সমস্ত মানুষ হাসরের মাঠের অবস্থা বুঝে থাকে বলুন তখন কি ছায়ার দরকার হবে না শরীফে আসুল এখানে ইনশাল্লাহ বলেন সেই কঠিন হাসরের দিনে আল্লাহর আর সাত জল মানুষকে সায়া দেওয়া হবে এর মধ্যে একদল যারা যৌবন কাউ থেকে আল্লাহর এবাদতি লিপ্ত হইয়া যায় আমার কথা বলতে থাকলে বলুন কাল হাসনের মাঠে কঠিন হাসনের দিনে আল্লাহর আরসের সায়া নিচে হইয়া আমাদের আসলে পরে আবাদত শুরু করবো আমরা চৌকন থেকে এমাদতে লিখতে হবে এতক্ষণের কথা ভুলে থাকলে বলুন এই সমস্ত আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষকে কোন বিধান দিলেন না নজিহত করলেন এটা কোন পদ্ধতির দ্বিতীয় পদ্ধতি প্রকারের বিবরণ দিয়ে নথি বিশপাড়া কোরআনের প্রায় হাজার আয়াতে আল্লাহ আব্বুল আলমীন তিন প্রকারের নতিহত করেছেন দুনিয়ার মানুষকে একটা কুদরতের বিবরণ দেওয়া নসিহত একটা অতীতের ইতিহাসের বিবরণ দিয়া নসিহত আর একটা বিবরণ প্রকারের নসিহত আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল ফাতেহা করেছে সুতরাং সুরাতুল ফাতেহাত কি হইল ইস্পারাকানের ফাউন্ডেশন হইল এই জন্য আল্লাহ এই সুরাকে আসাতুল কোরআন নামে নামকরণ করেছেন কোরআনের ফাউন্ডেশন ত্রিশ করা কোরআনের ফাউন্ডেশন এই কোরআন আলোচনা ধারাবাহিকভাবে চলতেই আছে বেশ কয়েকদিন যাবতুল বিভিন্ন নাম নানের রত এবং নানের তাৎপর্য সম্পর্কে আলোচনা চলছে ইনশাআল্লাহ এই আলোচনা ধারাবাহিকতা আগামী প্রোগ্রামগুলিতেও চালু থাকে আপনারা যারা ধারাবাহিকভাবে আলোচনাগুলি শুনতে চান সেই অনুপাতে আমাদের জীবন গড়ার তফভিক দান করুন সমাজ শুধুবেন্দ্র like